وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدساتها وكل محدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة আমরা প্রথমে আল্লাহ প্রশংসা করছি যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে সর্বোত্তম নামত ইসলামের নিয়ামত দান করেছেন যার মধ্যে একজন মানুষের পরিপূর্ণ জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করতে হয় যা প্রয়োজন হয় সব কিছুর সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন যিনি আমাদেরকে এই সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন তার আমরা কৃতজ্ঞতার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ অতবার দুরুদুসালাম বর্ষিত হোক প্রিয় নবী নাসাল্লাম যিনি ইসলামের ंदर व्याख्या इंदर भावे सामने तुले जार मध्यमेरा एकेर दायित्व रहा जो अधिकार गुल होते पे नबीरपति दूरदुल सलम पेश करी अल्लाहम सल्लेहारे हरे सुप्रिय दीदी भाई बंधुगण आज के इनशाला जुमार खुद भाई आलोचना करब ইসলামে স্বামীর যে অধিকার রয়েছে সে অধিকার নিয়ে গত কয়েক সপ্তাহ আগে আমাদের আলোচনা হয়েছিল স্ত্রীদের অধিকার নিয়ে স্ত্রীদের অধিকার রয়েছে স্বামীদের উপর একইভাবে স্বামীদের অধিকার রয়েছে স্ত্রীদের ওপর আমরা এইভাবে বলতে পারি যে একে অপরের প্রতি দায়ী দায়িত্ব রয়েছে অধিকার রয়েছে যে অধিকারগুলো আমাদের একান্ত জানা প্রয়োজন না যেহেতু আমাদের সাংসারিক জীবনে জড়াতে হয় বিয়েশালির প্রয়োজন হয় অতএব একে অপরের যে দায়িত্বগুলো সে দায়িত্বগুলো অধিকারগুলো সুন্দরভাবে জানা আজকে যারা পুরুষ তারা যদি তাদের দায়িত্বগুলো সুন্দরভাবে বুঝে নিতেন যে আমাদের স্ত্রীদের প্রতি আমাদের এই এই দায়িত্বগুলো রয়েছে এ এ হকগুলো রয়েছে এগুলো আমাদেরকে সুন্দরভাবে আদায় করতে হবে दा ना करी रबे काठगड़ातेड़ाते एक स्त्री सुंदर भाव में बुझे नित नारी जो सुंदर भाव बुझे नित्रे आल्ला प्रदत्त किसी हक रहा है स्वामी जे हकगलो आदा करते जो से सुंदर भाव में आदा ना करी आल्लर काठगड़ाते हिसाब दीते अन्ाय कर ले प्राश्चित भोग करते हैं सुंदर हत व्यक्ति सुंदर हतार सूंदर हत सम सुंदर हतो देश आज के हमारे एकेर जो अधिकार गो रही अनेक समय जे बुझे अनेक समय वजान जे अधिकारो परस्पर मजे सेगल आदा कर जार फिर व्यक्ति जीवने सुंदर जीवन निजे प्रशांतिमय जीवन गंसारिक जीवने संसार सूंदर है परस्पर मजे सब समय हिंसा विद्वेष कलह द्वंद सब समय लेगे रहा है जीवन काट क्यों ये हमार घर हल जलंत आगुन एक स्तूप बहि हमार प्रशांति रे কিন্তু ঘরে ফিরলে আমি সেখানে কষ্ট অনুভব করি আর এর কারণ অবশ্যই রয়েছে সমস্যা রয়েছে সমস্যা রয়েছে স্বামী স্ত্রীর যে অধিকার সে অধিকারগুলো গুলো খর্ব করা নষ্ট করা প্রাণপিয় উপস্থিতি আল্লাহ সুলান দুই শত আঠাশ নম্বর আয় এসব করেছেন আল্লাহ প্রদত্ত পুরুষদের পুরুষদের যে অধিকার রয়েছে স্ত্রীদের উপর অনুরূপ অধিকার রয়েছে স্ত্রীদের পুরুষের উপর আলাই হিন আর আল্লাহ পুরুষদেরকে কোন ক্ষেত্রে মান মর্যাদা অধিক দিয়েছেন কেননা আমরা খুব ভালো করে জানি পুরুষরা হলেন তাদের সংসারের মালিক রব্বুল উসরফ তিনি তার ফ্যামিলির মালিক কর্তৃত্ব হলো স্বামীর হাতে এই জন্য আল্লাহ সুফ্ন একজন পুরুষের প্রতি অধিক দায়িত্ব দিয়েছেন তার যে কর্তৃত্ব সেই কর্তৃত্ব হল পুরুষের উপর যত ধরনের দেখাশোনার বিষয়গুলো রয়েছে আই ইনকামের বিষয়গুলো রয়েছে এগুলো নারীদের উপর নয় এগুলো পুরুষদের উপর আল্লা সুফালা এমনটি বলেছেন কর্তৃত্বশীল তাদের উপর তাদের কর্তৃত্ব আছে। তারা তার ফ্যামিলির তারা মালিক এজন্য আমরা এভাবে বলতে পারি উভয়ের উভয়ের প্রতি দায়িত্ব রয়েছে তবে দায়িত্বের ক্ষেত্রে পুরুষদের কিছু বেশি রয়েছে আর এটি আমরা স্পষ্ট যারা আমরা পুরুষ রয়েছি তারা নারীদেরকে আমাদের ঘরে নিয়ে আসি আমাদেরকে ঘর তৈরি করতে হয় আমাদেরকে ইনকাম করতে হয় আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দিতে হয় আমাদেরকে তার আনুষাঙ্গিক যা প্রয়োজন রয়েছে সবগুলো ব্যবস্থা করে দিতে হয় কখনান্তরে আমরা কিন্তু নারীদের ঘরে যাই না কেননা তাদের নিজস্ব ঘর বাবার ঘর সেটি তারা শেষ করে ফেলেন যখন তারা বন্ধনে জড়িয়ে পড়েন এই পর্যন্ত তাদের এই তারা যেহেতু পুরুষের কাছে যান আল্লাহ তারা এই জন্য পুরুষকে কিছু দায়িত্ব বেশি দিয়েছেন এজন্য আপনি পুরুষ হিসেবে আপনার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে প্রাণপ্রিয় উপস্থিতি এই আমরা বলবো স্বামীদের যে অধিকার রয়েছে স্ত্রীদের প্রতি প্রথম যে অধিকার সেটি হচ্ছে স্বামীদের আনুগত্য করা যত ভালো কাজ রয়েছে কেননা অন্যায় করা যাবে না অনেক সময় অনেক অনেক পক্ষ থেকে প্রশ্ন এসেছে প্রশ্ন আসে তাদের স্বামীরা তাদেরকে পর্দা করতে দেবে না এটি মানবেন না মানবেন না তো জানা এটি আমার অধিকার আমার স্ত্রীকে আমি আদেশ করব। যেইভাবে আমার স্ত্রীকে দেখতে চাই সেভাবে আমি তাকে দেখব। যেইভাবে চলাতে চাই সেভাবেই চলাবো এই ক্ষেত্রে স্বামীর অধিকার নাই এটি আল্লাহর উপরে অধিকার নজিবুল্লাহ দিন দাল কোনো পুরুষ কখনো এ ধরনের অন্যায় আচরণ করতে পারেন না একই পদ্ধতিতে কোন স্ত্রী স্বামীকে এইভাবে বলতে পারেন না যখন স্বামী তাকে নামাজের আদেশ করছেন যে তুমি সুন্দরভাবে নামাজ পড়ো পাঁচ অক্ট নামাজ নির্দিষ্ট সময়ে পড়ো সব কিছুর পূর্বে নামাজকে তুমি প্রাধান্য দাও স্ত্রী বলে নামাজ আমার বিষয় এটি আল্লাহর সাথে আমার রবের সাথে আমার সম্পর্ক तुम्हें स्वामी तुम्हार घर ठीक करा तुम्हें प्रश्न करते नाम तुम्हें कथा नाम ये ना अनधिकार चर्चा अल्लाहर पर कथा बोला तो एक पुरुष के दिए पुरुष के दिए तुम तुम्हारे नमजे आदेश करो निजे अभिचल थको निजे पढ़ो त आदेश करो স্ত্রীদেরকে কিন্তু বলেননি যে স্বামীদেরকে আদেশ করো ওদেরকে বাধ্য করো আদেশ হল বাধ্য করা সুন্দরভাবে যদি না পড়ে তাহলে বাধ্য করতে হবে। স্বামীরা স্ত্রীদের তাদের কথাতে যুক্তিতে নিশ্চুপ হয়ে যায় নিঃতেষ হয়ে যায় আসলে তারা সুপুরুষ নন তাদের কর্তৃত্ব তাদের হাতে দিয়ে দিয়েছেন নব্লা বিন রলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে তাহলে উভয়ে উভয়ে যদি আল্লাহর যে বিধিবিধান রয়েছে এর উপরে কেউ যদি খাটাতে যায়, তাহলে পুরুষ সেটি গ্রহণযোগ্য হবে না নারীদের ক্ষেত্রে আর নারীদের ক্ষেত্রে সেটিও তাদের পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না পুরুষের ক্ষেত্রে কেননা আল্লাহ পর্যন্ত কিছু হক রয়েছে অধিকার রয়েছে সেগুলো ঠিক সেভাবেই চলবে যেভাবে আল্লাহ দিয়েছেন এজন্য পুরুষরা এমন কোন আদেশ করতে পারেন না তাদের স্ত্রীদেরকে যে আদেশ রব্বল ইজ্জাতের নাফর হবে তার অবাধ্যতা হবে প্রসিদ্ধ হাবি চালক নাম বলেছেন সৃষ্টির স্রষ্টার অবাধ্যে কোনো আনুগত্য নেই আনুগত্য করা হারাম একজন নারীর জন্য হারাম যে তার স্বামী যেইভাবে তাকে বলবে শুনে নেবে বুঝে না আপনারা নামাজ পড়তে হবে আচ্ছা ঠিক আছে নামাজ ছেড়ে দিলাম পর্দা করতে হবে না সেটিও ছেড়ে দিলাম হারাম খেতে হবে সেটিও খাচ্ছি না অধিকার বলতে আমি কথা বলতে চাইনি যে এমন পাওয়ার আপনি খাটাচ্ছেন আপনার স্ত্রীর ওপর যে আল্লাহ আপনাকে দেননি এর চেয়ে বেশি পাওয়ার খাটান না এটি সরিও যদি কাজ বরং আনুগত্য হবে যখন আমরা আনুগত্যের কথা জানবো আল্লাহ নিয়ে বলেছেন যত ধরনের আনুগত্য হবে সেগুলো যত ভালো কাজ রয়েছে স্বামীরা যতক্ষণ পর্যন্ত স্ত্রীদেরকে ভালো আদেশ করে তারা মেনে নেবে আমরা যেহেতু আলোচনা করেছি যে আজকে আমাদের অতএব স্বামীদের এ অধিকার হলো স্ত্রীরা তাদের আনুগত্য স্বীকার করবে যত ভালো কাজ রয়েছে আর এই ক্ষেত্রে তো আমরা খুব স্পষ্ট আমাদের আলোচনা যথেষ্ট হয়েছে যসানা চালা পুরুষকে কোন কোন দিক থেকে পাওয়ার বেশি দিয়েছেন মর্যাদা বেশি দিয়েছেন ইমামতির দায়িত্ব পুরুষরা করে তালাক দেওয়ার দায়িত্ব অনুরূপ ভাবে ক্ষুদা দেবেন পুরুষরা নামাজ পড়াবেন পুরুষরা এগুলো কিন্তু আল্লাহ তালা নারীদেরকে দেননি কেননা আল্লাহ সুখান শ্রদ্ধা কোন জিনিসের হেকমত কিভাবে রয়েছে তিনি বেশি ভালো জানেন তিনি যেহেতু আমাদের সম্পর্কে বেশি ভালো জানেন অতএব যার যে দায়িত্ব যে যে দায়িত্ব পালন করতে পারবেন সে সে দায়িত্ব আল্লাহ সুন্দরভাবে তিনি বন্টন করে দিয়েছেন এই জন্য আল্লাহ সুখ বলেছেন যে পুরুষদেরকে আল্লাহ মর্যাদার ক্ষেত্রে কিছু মর্যাদা বেশি দিয়েছেন আলা আল্লাহ তালা কাউকে কোন দিক থেকে কারোর উপর প্রাধান্য বেশি দিয়েছেন মর্যাদা বেশি দিয়েছেন এর অর্থে এই নয় যে সকল ক্ষেত্রে কিন্তু পুরুষদেরকে মর্যাদা বেশি আমি কথা বলিনি কিন্তু আমার মা না বাবা তিনি কি বললেন উম্মা আবারও জিজ্ঞেস করলেন এরপরে কে তোমার মা তোমার মা তোমার মা এরপরে চতুর্থ বললেন যে তোমার বাবা তিনি ক্ষেত্রে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আকবর এই জন্য কাউকে কারোর মর্যাদা কোন দিক থেকে বাড়িয়ে দিয়েছেন যে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে তাহলে নারীরা স্বামীদের যত ধরনের ভালো আদেশ সেগুলোকে মেনে নেবেন অন্যায় আদেশ সেগুলো তার জন্য মানা হারাম একইভাবে কোনো স্ত্রী যদি তার স্বামীকে আদেশ করেন অথবা সুন্দরভাবে বুঝিয়ে নেন যে অন্যায় করতে স্বামীও বুঝে যায় তাহলে এক্ষেত্রেও তিনি রবের না ফার মানা হলে অনেক সময় ক্যাপাসিটিতে যদিও তারা আদেশ করতে পারে না তবে অনেক সময় ক্যাপাসিটিতে তাকে গলিয়ে ফেলে অন্যায় করতে বলে এক্ষেত্রে সে অন্যায় লেগে যাওয়া এটিও কিন্তু হারাম দ্বিতীয় অধিকারের কথা আমরা এইভাবে বলব স্ত্রীরা সময় তাদের স্বামীদের যে চাওয়া রয়েছে ডাক রয়েছে সেটাকে সাড়া দেবেন যেটি মানবিক ডাক জৈবিক ডাক এটাকে সাড়া দেবেন কেননা এই ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষের যে ক্ষেত্রগুলো এগুলো কিছুটা প্রাধান্য বেশি পেয়েছে সর্বক্ষেত্রে নয় যেহেতু আল্লাহ সুফান সম্পর্কে জানি ইসলামের সুন্দর নীতিমালা কেননা এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে যে সমস্যাগুলোর সমাধান আমরা অন্তত দিতে পারবো না যেহেতু আল্লাহ আমাদের সুন্দর পথ তিনি জানেন এই তিনি বিধান দিলেন এই ক্ষেত্রে আমরা বলবো যে পুরুষের কিছু চাওয়া রয়েছে ডাক রয়েছে এটাকে নারীরা সাড়া দেবেন এই ক্ষেত্রগুলো যেহেতু তাদের কোন দিক থেকে বেশি হতে পারে এই জন্য বলেছেন কোন পুরুষ যখন তার স্ত্রীকে ডাকলো তার প্রয়োজন মিটানোর জন্য ডাকলো। তিনি যদি অস্বীকার করে না আমি দেব না ভালো লাগে না আমাকে এখন আমি ব্যবহার করতে দেবেনা মন চাচ্ছে না যদিও দিতে হবে আমরা ক্ষেত্রটি হলো যে চাওয়াগুলো রয়েছে নারীদের যে পুরুষকে আল্লাহ সুখানা এই ক্যাপাসিটি বেশি দিয়েছেন এজন্য জন্য যেহেতু বেশি দিয়েছেন এবং এই ক্ষেত্রে উভয়ের মাঝে সুন্দর জীবন গঠন হবে অতএব নারীরা পুরুষদের মন জোগাবে এক্ষেত্রেও মন জোগাবে কেউ যদি অস্বীকার করে তাহলে এই ক্ষেত্রে কিন্তু তিনি দোষী যদি অস্বীকার করে হ্যাঁ যদি স্ত্রী তার স্বামীকে বুঝিয়ে নিতে পারেন সেটি একটি ভিন্ন প্রসঙ্গ অসুস্থ থাকে সেটি ভিন্ন প্রসঙ্গ এগুলো কিন্তু আমাদের আলোচনার বাইরে কিন্তু তিনি সুস্থ তার কোনো সমস্যা নাই স্ত্রী কোন সমস্যা নাই শুধুমাত্র তার সমস্যা হলো মনের সমস্যা তুমি আমার সাথে ফাইট করেছ আমি তোমার সাথে কোনোভাবে আর রাজি হতে চাচ্ছি না তোমার ডাকে আমি সাড়া দেব না না এক্ষেত্রে এটি নারীর অধিকার নয় স্বামীর অধিকার ছিল তার স্ত্রীকে তিনি ব্যবহার করবেন আর এই ডাকে তিনি সারা দেবেন এটি তার প্রতিব তিনি সাড়া দেবেন যদি না দেন আল্লাহ বলেছেন সকাল পর্যন্ত ফিরেসরা তার প্রতি অভিসম্পান লান দিতেই থাকে তোমার খারাপ তুমি যে অন্যায় করেছ এই অন্যায়ের প্রাশ্চিত তুমি ভোগ করো তোমার প্রতি লান আর যে ক্ষেত্রগুলো আমরা উল্লেখ করেছি অসুস্থ এটি স্বাভাবিক অবস্থা মানবতা আমাদেরকে বাধা দেবে এরপরে তো শরীয়ত বিরোধী যদি তাদের মাসিক পিরিয়ডের অবস্থা থেকে থাকে তাহলে এই ক্ষেত্রে পুরুষরা নারীদেরকে ব্যবহার থেকে বিরত থাকবেন কারণ এই অবস্থায় ব্যবহার করা حرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন ওয়াইসআলুনাকা আনিল মাহীয কউল হুয়া আযম ফাতআযিলুন নিসাফিল মাহীয জিহে আপনি আপনাকে জিজ্ঞেসবাদ করবে মাসিক পিরিয়ড সম্পর্কে আপনি বলে দেন কউল হুয়া আযম এটি এটি তুচ্ছ নগণ্য জিনিস ফাতআযিলুন নিসাফিল মাহীয এই মাসিক পিরিয়ডের অবস্থায় হায়েজ এর তোমরা থেকে বিরত থাকো আল্লাহু আকবার সুন্দর ডিফিনেশন ক্ষেত্রে অনেক পুরুষরা যদি তার অধিকার চর্চা করতে চায়। এটি অনধিকার চর্চা করেছে অন্যায় লিপ্ত হয়েছে, হারাম কাজে লিপ্ত হয়েছে। আছে আল্লাহ সাল তালাকে তাকে নিষেধ করেছিলেন যে তোমরা এই অবস্থা থেকে বিরত থাকো যদি প্রয়োজন পড়ে যে না আমি আমার নিশ্চয় কন্ট্রোল করতে পারব না তার জন্য শরীয়তের পথ অতি সুন্দর দ্বিতীয় বিয়ে করেন তৃতীয় বিয়ে করেন চতুর্থ বিয়ে করেন কোনো সমস্যা নেই কিন্তু অন্যায় আপনি লিপ্ত হতে পারেন না এজন্য বিয়ের যে লক্ষ্য উদ্দেশ্য ফ্যামিলি সুন্দর হবে সমাজ সুন্দর হবে আল্লাহ সুদাহ তাই তো তিনি আলোচনা করেছেন আল্লাহ তোমাদের মাল থেকে তোমাদের স্ত্রীদেরকে বের করলেন সৃষ্টি করলেন তিনি তোমাদের মাঝে ভালোবাসা তৈরি করতে চেয়েছেন একজন অপরজনকে ভালোবাসবে একজন অপরজনকে অনুগ্রহ অনুকম্পা করবে এখন তো আবার অনেক ক্ষেত্রে অনেক পুরুষরা তাদের পুরুষত্ব কায়েম করতে যে নারীদেরকে তারা বাদী হিসেবে গ্রহণ করে ফেলেছে নবজুবিল্লা প্রহার থেকে শুরু করে গালগাল থেকে শুরু করে অনুরূপ কোনো নারীরা কখনো পুরুষকেও অন্যায় আচরণ করে চলেছে যে আমি আমার মতো চলব জালে নিল্লা সকলে বড়াবাড়ি করতে পারবেন না নারীরাও বড়াবাড়ি করতে না সকলের হক রয়েছে অধিকার রয়েছে সেই অধিকারই তারা সুন্দরভাবে আদা করবেন এরপরে আমরা বলবো স্ত্রীদের তো অবশ্যই হক রয়েছে যে তারা তাদের অংশ বুঝে নেবেন কখন তাদের যে হকগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভুলবেন না তার বাড়িতে অন্য কাউকে আসতে না দেওয়া অনুমতি না দেওয়া বর্তমান অবস্থাতে যত ধরনের সমস্যাগুলো আমাদের আপন যারা ভাইয়েরা রয়েছে এদের মাঝ থেকে ঘটছে নিজের ভাই মমাতো ভাই খালাতো ভাই খুব তো ভাই চাচাতো ভাই এমনে ভাই ভাইয়ের সকলকে লাগিয়েছে ক্লাসমেটের ভাই যত ভাই রয়েছে সবগুলো ভাই আমাদের জন্য বিপজ্জনক আমাদের স্ত্রীদের জন্য বিপজ্জনক এগুলোর অনুমতি তারা দেবে না এমনকি কিছু এ ধরনের পুরুষও রয়েছে যাদের বিবেক বুদ্ধিতেও সমস্যা রয়েছে যেহেতু তারা দিন সম্পর্কে অজ্ঞ নিজের স্ত্রীর কাছে তার ভাইরা আসবে থাকবে এতে সমস্যা কোথায় এই তো হতেই হবে না ও জুবিল্লাহ আমার ভাই যদি আমার স্ত্রীর সাথে হাসি মজাক না করবেন আমি যদি আমার ভাইয়ের স্ত্রীর সাথে হাসি মজা না করব। তাহলে হাসি মজাক করবো কার সাথে নাও জুবিল্লাহ মিল্দাহ উফুরি চিন্তাভাবনা কাপড়দের চিন্তা ভাবনা যে আমরা একে অপরকে ভোগ করবো না মুজিবুল্লাহ মিন তাহলে অথচ শরীয় এ অনুমতি দেয়নি স্ত্রী তাহলে স্বামীর অধিকার রয়েছে স্ত্রীর প্রতি যে আমার বাড়িতে কেউ আসবে না আমার ইমতে তোমার ইমতে কেউ বহন করবে না এখন কিন্তু সমস্যা আরো ঘটে গেছে আমাদের দিন দিন যত টেকনিক্যাল সাইটগুলো উন্নত হয়েছে। আমাদের উন্নতের ইমানই উন্নতের চেয়ে অধপদনের দিকে বেশি গেছে বিশেষ করে প্রবাসীদের স্ত্রীদেরকে স্ক্রিন টাচ দেওয়া এটি বড় আরো একটি ফেতনার কারণ যদি আপনার স্ত্রীকে সুন্দরভাবে কন্ট্রোল না করতে পারেন আপনার স্ত্রীকে আপনি বুঝেন যে হেতুর ব্যবসায়ী টাচ না দেওয়া ওই বাংলা মোবাইল দেওয়া যেটা কেননা বাড়বে এই জন্য সম্মিত ভাইরা নবীম সালু সালাম বলেছেন জাহাদিস আবু হরে রবিহালাম ইসাদ করেন এটি তার অধিকার নয় আল্লাহ তাহলে আমরা বুঝতে পেরেছি স্বামীর অধিকার স্ত্রীর কাছে অনেক স্বামীর অনেক অধিকার আছে নফল রোজা নফল রোজার স্বামীর খেদমত করা আরো সবের কাজ করা তার প্রতি খরচ করাছেন সে পাঁচক মাছ বালন করবে পর্দা করবে স্বামীর আনুগত্য করবে জান্নাতে সহজে চলে যাবে সুন্দর পথ যদি স্বামী অনুমতি দেন দুজনে রোজা রাখা এর চেয়ে সুন্দর তো আর কিছু হতে পারে না রাতের নামাজ পড়া দুজনের এর চেয়ে এত সুন্দর হতে পারে না বিভিন্ন থেকে বিভিন্ন হাদিসে আছে পুরুষ রাত জাগবে রাতে তাহাজ্জ পড়বে তার স্ত্রীকে তাহাজ পড়ার অভ্যাস করবে তাকেও পড়ার জন্য সে ডাকবে উঠাবে যদি ঘুমনা ভাঙ্গে একটু হালকা তার আদয়ের ওই পানির ছিটা তার চোখে দেবে একইভাবে স্বামী স্ত্রী তার স্বামীকে দেবে পরস্পরের যে সুন্দর আচরণ তারা এখানেই তাদের জন্য নরক কেননা তাদের মাঝ থেকে যে নতুন প্রজন্ম আসবে তারা সেগুলোই শিখবে তারা কখনো ভালোভাবে নিজকে গড়তে পারবে না সন্তান সুন্দর হবে না কেননা পরস্পরের মাঝে এই ধরনের সমস্যা ঘটেছে তার স্বামীর ছাড়া কখনো করতে দেবে না তার মোবাইলে কল ধরবে না এই জন্য আমাদের আমাদের স্ত্রীদেরকে আদেশ করা উচিত সুন্দরভাবে বুঝানো উচিত যত ধরনের কল তারা যেন না ধরে যত পুরুষের কল হোক না কেন অনেক কল ধরে মেয়েরা আগে স্বর স্বর সুর দেয় এগুলো আমাদের সমস্যা এগুলো জন্য না হয় আমাদের অবশ্যই সচেতন হতে হবে ওই প্রান্ত থেকে হ্যালো আসুক কে বলছে এতটুকু ক্লিয়ার হোক এরপরে সে ধরতে পারে হতে পারে তার বাবাও হতে পারে অন্য নাম্বার দিয়ে কল করেছেন এই জন্য শুনতে হবে যে কে কল করেছে অন্য পরপুরুষ কল করেছে কেটে দেবে আর কথাই বলবে না সুন্দর সহজ পদ্ধতি প্রথমে যদি যদি সে বলে হ্যালো আপনি কে বলছেন তাকে চাচ্ছেন তাহলে তো এই কথাই বলে তোমাকেই আমি চাচ্ছি নবদিন তাহলে এ ধরনের করছে এই জন্য নারীরা সচেতন অনুমতি এই আজকে আসার কিন্তু অন আজকে স্বামীর কথা বলছি না অন ইসলামিক স্বামী সবাকে আসতে অনুমতি দেবে ইসলামিক যারা স্বামী হবেন তারা তাদেরকে অনুমতি দেবেন তার বাবাকে অনুমতি দেবেন তার ভাইকে অনুমতি দেবেন তার দুধ ভাইকে অনুমতি দেবেন পুরুষের কাছে আর যারা যারা মাখারাম তার সাথে তারা আসতে পারবে নৌজবিল্লাহ জালে এগুলো বড় জটিলতারও আছে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে নিবিমু সাল্লাম তিনি নসিহত করেছেন আল্লাহ সতর্ক হো তোমরা শুনে রাখো তোমরা তোমাদের নারীদেরকে সুন্দর উপদেশ করো কেননা তোমাদের তারা সঙ্গী তোমাদের তারা বাদী নয় সঙ্গী তোমাদের এরপরে নবী সাল আলী আসালাম বলতে যে বলেছেন যে যদি তাদের মাঝে অন্যায় কিছু দেখো তাহলে তাদেরকে তোমরা আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও যখন তাদের মাঝে স্পষ্ট অন্যায় দেখবে অথবা যদি তাদের মাঝে অন্যায় দেখো অবদ্ধ দেখো তাহলে তাদেরকে প্রহার করবো অদ্রেব হন বরবান্লাহ নিয়ে বলেছেন হ্যাঁ মারতে পারো তাদেরকে মারার অনুমতি হয়েছে এটি স্বামীর তার অধিকার রয়েছে স্ত্রীকে শাসন করা তবে যাতে সে ক্ষত হবে না ক্ষত হবে না খাম হবে না অনুরূপ হবে পশুকে যেভাবে মারে যেভাবে পিটাই সেভাবে নয় কখনো নিঃশক যে হালকা আদবের মায়ের ভাবো আসলে মারার যে পর্ব এটি এইভাবে সরিয়েতে আসছেন যে পর্ব আমরা বুঝেছি অনেক সময় ভুল বুঝেছে যে না মারতে হবে আল্লাহ তালা মারার কথা বলেছেন তাহলে লাঠি তো আছে গরু হাঁকানো লাঠি নবজুব্লা জালে এটি বাড়াবাড়ি সীমালঙ্ঘন সমাজে যারা কাপুরুষ কাপুরুষের এগুলো কিন্তু পরিচয় যে ওই ব্যতরাঘাত করবে এমন বেত্রাঘাত যেটি পশুকেও করে নবজুব্লা মিন জাল হ্যাঁ আদলেও সেটি হতে পারে আল্লাহ তিনি আদেশ করেছেন আমাদেরকে পদ্ধতি শিক্ষা দিয়েছেন যে তারা যদি তাদের অবাধ্যতা দেখো তাহলে তাদেরকে প্রহার করতে পারো আর প্রহারের আগেই তো অনেক কিছু রয়েছে তাদেরকে স্ত্রীদেরকে প্রহার করা স্বামীদের এটি অধিকার রয়েছে তবে অধিকার হলো গাই রেমুবার যেন তাদেরকে ভাঙ্গাচোরার মায়ের না হয় কষ্টদায়ক মার না হয় এটি আদৌ কখনো মার হতে পারে সুন্দর মায়ের হবে এরপরে হক হলো স্বামীজির অধিকার হল তার স্ত্রীরা তার ঘর থেকে বের হবেন না বের বাইরে যাবেন না এটি স্বামীজের অধিকার স্ত্রীদের প্রতি কখনো তারা বের হবে না শুধু অনুমতি ছাড়া যদি অনুমতি দেন প্রয়োজন বসে তাহলে তারা যাবেন কিন্তু নিজের মন মতো চলবেন আমরা যারা প্রবাসে রয়েছি অনেকেই সাথে স্ত্রী নিয়ে থাকি না এক্ষেত্রে আপনার স্ত্রী কোথায় যায় কি করে এটি আপনিও খবর রাখেন না আর স্ত্রী ওইভাবে চলে স্বাধীনতা ফুল স্বাধীনতা আছে যার ফলে অনেক ধরনের অন্যায় ঘটছে বাড়াবাড়ি হচ্ছে আলোচনা তারা আলোচনা করেছেন তারা যেন তাদের ঘরে বসবাস করে ঘরে থাকে এবং পূর্ব যুগের জাহেলি যে রীতি ছিল রীতি ছিল তাদের মতো যেন তারা পছন্দ না করে বেহায়াপনা পছন্দ না করে ঘরে যেন থাকে এজন্য আল্লাহ সায়দ তিনি বলেছেন যে তারা তাদের ঘরে বসবাস করবে কেন এটি হচ্ছে আসলাম। ওয়াস পদ এটি তাদের জন্য তাদের নিজকে সেফ রাখার সুন্দর পদ্ধতি এবং নিরাপদ থাকার পদ্ধতি বাইরে বের হওয়া মানে সমস্যা ঘটা সমস্যা ঘটতে পারে মেয়েরা যখন বাইরে যাবে অন্তত নজর পড়বে কারো পরপুরুষের সাথে তারও লেনদেন হতে পারে চলাচল হতে পারে তার যে হাইবা যে লাজুকতা সেগুলো সে নষ্ট করে ফেলবে পরপুরুষের সাথে কথা বলা শুরু করে দেবে এজন্য যত সম্ভব প্রয়োজন ছাড়া এই অনুমতি না দেওয়া এটি আপনার দায়িত্ব এটি আপনি হকদারও হতে এগিয়ে এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এই জন্য সমৃদ্ধ ভাইয়েরা অবশ্যই তাদেরকে মারতে হবে আমরা আলোচনা করেছি আর সেটি খুব সুন্দরভাবে হবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তারা যে জন্য আমাদেরকে সুন্দর একটি জীবন দিলেন পরস্পরের মাঝে যে সম্পর্ক দিলেন সে দিক জন্য আমরা সুন্দর করতে পারি এর মাধ্যমে দিন সুন্দর হবে কারণ মানুষ যখন তার মনমাইন্ড সুন্দর করতে পারবে তখন দিনটাও সুন্দর করতে পারবে ভালোবাসা এবং অনুগ্রহ অনুকম্পা একে অপর প্রতি করে দিয়েছেন যার মাধ্যমে ভালোবাসা তৈরি হবে অনুগ্রহ অনুকম্পা তৈরি হবে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুলনাদের সকলকে সুন্দরভাবে বুঝার তো করুন যে দায়িত্ব আমাদের প্রতি তাদের উপর দিয়েছেন পুরুষদেরকে যে তো স্ত্রীদের প্রতি দিয়েছেন আমরা সুন্দর ভাবে আদা করতে পারি স্ত্রীদেরকে যেন ভাবে আদা করতে পারে পুরুষের অধিকার হলো স্ত্রীদের প্রতি যে তারা আদেশ করবে নমজের আদেশ করতে বলেছেন আল্লাহ করো তোমরাও অভিযোগ থাকো যেটি আর নারীরাও তাদেরকে গাইড দেবে এটিও ঠিক আছে আমি এ কথা বলছি না যে পুরুষের অধিকার বলতে এমন যে নারীরা তাহলে তার স্বামীকে নসিহত করবেন না কেননা দিন হলো আর প্রতি তাদের যদি সমস্যা থেকে থাকে দিলির সমস্যা তারা নসিহত পেশ করবেন একইভাবে যদি স্ত্রীদের কোন সমস্যা থেকে থাকে তাহলে স্বামীরা নসিহত করবেন এইভাবে তাদের জীবন হবে সুন্দর এরপরে আমরা বলব স্বামীদের তো যথেষ্ট অধিকা শক রয়েছে স্বামীরা ইচ্ছে করলে তারা বিয়ে শি করতে পারেন একাধিক যে বিষয়টি আমরা বলেছি একটু না বললেই নয় আল্লাহ রুবা যাকে তাকে তুমি বিয়ে শি কর দুটি তিনটি চারটি আল্লাহ দুটি দিয়ে শুরু করেছেন এজন্য মুফাসিরগণ বলেছেন ওলামাগন বলেছেন যে আসল বিয়ের রহস্য কি বিয়ে কি আসল একাধিক নাকি কেননা আল্লাহ তালা দুটি দিয়ে শুরু করেছেন যে বিয়ে করবে দুটি এরপর আল্লাহ তালা বলেছেন যদি তোমরা ভয় করিসার আচরণ করতে তাহলে একটি তোমাদের জন্য যদি পারো তাহলে আমাদের করতে পারি না আজকের সমাজে যারা দ্বিতীয় বিয়ের পথে অগ্রসর হয়েছে তারা যাদের মাঝে দিন নাই চিন্তা চেতনা নাই এই ক্ষেত্রে আমাদের সমাজও কিছু কিছুটা দূষণ হয়েছে কেননা তাদের মন বাইরের মন হয়ে গেছে পশ্চিমাদের মন মাইন্ড বিয়ে যদি সুন্দরভাবে একজন আলেমও করা হয় তাকে দোষারোপ করা হয় না পুত পুত্র দোষারোপ করা হয় যে তাকে ভোগ করার জন্য আসলে ভোগ করার জন্য আল্লাহ তালা দিয়েছেন আসলে ভোগ করা নয় একজন আলেম যদি দ্বিতীয় বৌ নিয়ে আসে একজন নিঃস্বান যদি দ্বিতীয় বউ নিয়ে আসে একজন যাকে আল্লাহ তালা অর্থ সম্পদ দিয়েছেন ডিম দিয়েছেন মন মানসিকতা দিয়েছেন তিনি যদি দুজন বউ রাখেন তিন জন রাখেন চারজন রাখেন তাহলে দেখা যাবে যে চারটি মেয়ের জীবন তিনি সুন্দরভাবে দান করলেন তার পক্ষ থেকে যত সন্তানরা হবে সেই সন্তানগুলো যিনি সন্তান হবে আজকে এই পদ ধরেছে অন্যরা কেন আমাদের সমাজ সেটিকে তারা ওইভাবে দেখেনি আসলে বিয়েশাদির অবস্থাই যখন ছিল নিজকে সুন্দর করা আল্লাহ নেই বলেছেন तुम्हारा भर पोषण दीते जैविक चाहिदा पूर्ण करते जन एक पुरुष जख तार जैविक चाहिदा पूर्ण करते खर्चा खरच दीते एक क्षेत्र যদি দ্বিতীয় বিয়ে করতে চান সেটিও তার জন্য সম্ভব তিনি আদল ন্যায় নিষ্ঠার আচরণ করবেন জৈবিক চাহিদা পূর্ণ করতে পারবেন অর্থ সম্পদ রয়েছে মন মানসিকতা ন্যায় নিষ্ঠার আচরণ করতে পারবেন আর এই ক্ষেত্রে বন্ধের উচিত হবে মেয়েদের উচিত হবে নারীদের উচিত হবে তার স্বামীকে এ কাজে সাহায্য সহযোগিতা করা কোন আলেম বলেছেন এটি তাদের প্রতি অধিক যদিও স্বামীর যদি ওই মুহূর্তে তার মোহরানা না থাকে তাহলে প্রথম স্ত্রীর কাছে যদি মহারানা থাকে তাহলে মহারানা স্বামীকে দিয়ে সহযোগিতা একজন দিনদার নারী যদি দিতেন তাহলে শেয়ার করতেন দ্বিতীয় বউকে তৃতীয় বউকে দিয়ে শেয়ার করতেন যে তুমি আরেকটি বিয়ে করো আরেকটি বিয়ে করো আরেকটি বিয়ে করো কেননা আমি যখন এখানে ইমানের সেফটি পেয়েছি আর তিনজন বোন তোমার কাছে ইমানের সেফটি পাবে আমার ছেলে ছেলেমেয়েরা যখন সুন্দর জীবন পেয়েছে আর তিনজনের আপনি অস্বীকার করতে পারবেন না এটিকে তিরস্কার করতে পারবেন না যে করে তাকে খারাপ জানতে পারবেন না যে নারীরা একে তিরস্কার করে তারা ক্ষেত্রে দোষী অনুরভাবে যারা বিয়ে সারি করতে দেবে না স্বামীকে সবকিছু থাকা সত্ত্বেও তারা বড় ধরনের স্বামীকে যত ধরনের হিংসা বিদ্বেষ থেকে শুরু করে আইনি মামলা যত ধরনের মনের মামলা আইনি মামলা সব মামলা জড়িয়ে ফেলে তারা দুঃষী এই তাকে জানতে হবে যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না আপনার যে অধিকার ছিল সে অধিকারের পরিবর্তে অনধিকার আপনি চর্চা করে চলেছেন এটি অবশ্যই কিন্তু নারীদেরকে জানতে হবে সমিত যিনি ভাইরা আর পুরুষদের সঙ্গে আমরা বলে ফেলেছি যতক্ষণ পর্যন্ত তারা সুন্দরভাবে মেনটেন না করতে পারবেন ওলমাগন বলেছেন ওই অবস্থাতে এমনকি একজনকে বিয়ে করাটিও তার জন্য হারাম যদি তার ভরণ পোষণ না দিতে পারেন মনের চাওয়া পণ্য না করতে পারেন তাকে ইমানি সেফটি না একটি বিয়ে করতে যাচ্ছেন আর যদি সম্ভব হয় তাহলে আপনি একাধিক বিয়ে করেন এটিও ইসলাম সুন্দর সুন্দর তাহলে ইসলাম হলো সুন্দর এবং নীতি হলো সুন্দর কেউ যদি ইসলামের রোলস ফলো করে তাহলে তার জীবন হবে সুন্দর দুনিয়া হবে সুন্দর পরকাল হবে সুন্দর এজন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে শেষে আমরা একটি হাদিস বলে শেষ করবো সালি করেছেন ত্রিমজির হাদিস যে তোমাদের মাঝে সবচেয়ে উত্তম হলো যে পরিবারের কাছে উত্তম আর আমি কি তো আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম আর এই ক্ষেত্রে আমরা বলেছি যে যখন ইমানি জীবন গড়বে অবশ্যই স্বামী তার কাছে সবচেয়ে মূল্যবান হবে পৃথিবীর পৃথিবীকে যদি দিকে দেওয়া হয় আর একজন আমার স্বামী একে আমি প্রাধান্য দিই আল্লা নবী তাই তো তার স্ত্রীদের কাছে অতি সুন্দর ছিলেন কেননা তিনি সুন্দর মানব ছিলেন ন্যায় নিষ্ঠার আচরণ সব ছিল তার মাঝে বিন্দু মাত্র ত্রুটি ছিল না যার ফলে তিনি এগারো জন স্ত্রী তিনি সুন্দরভাবে ভাবে তিনি পরিচর্যা করেছেন সবার কাছে তিনি নারীদের কাছে আমরা দোয়া করছি আল্লাহমাত দিনকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে মানার তৌফিক দান করুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم عز الاسلام والمسلمين اللهم عز الاسلام والمسلمين اللهم عز الإسلام, الاسلام والمسلمين اللهم انصر من نصر الدين منهم اللهم اخذوا من خذل الدين ولا تجعلنا منهم اللهم عرنا الحق حق وارزقنا اتباعه اللهم عرنا الباطل باطلا وارزقنا ازتنابه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان ويتائد القربى وينهى للفاشاء والمنكر والبغل واذكر الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون